জুয়াইরিয়াহ ইবনু কুদামাহ তামিমি রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি উমর ইবনু খাতাব রদিয়াল্লাহ তাল্লাহ্নকে বললাম হে আমিরুল মোমিনিন আমাদের কিছু ওয়াসিয়াত করুন তিনি বললেন আমি তোমাদেরকে আল্লাহর ওয়াদা রক্ষার ওয়াসিয়াত করছি কারণ তা হল তোমাদের নবীর ওয়াদা এবং তোমাদের পরিবার পরিজনের জীবিকা